তার থেকে বেশি ব্যস্ত আকিদার সেকেন্ডারি বিষয়ে বা ফিখের মাসালা নিয়ে নিজেদের মধ্যে বিতর্কে অথচ সব বিষয়ে সাধারণ মানুষের বড় একটা অংশের কোনো মাথা নেই তারা জানেও না এই সব বিষয় নিয়ে এত কনসার্ট হওয়া দরকার কি না যেই সমাজে ইসলাম নিয়ে মাথা নেই সেই সমাজে ইসলামের খুঁটিনাটি এবং প্রায়োরিটির বিবেচনায় কম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ব্যস্ত থাকাটা কোন সুফল বই আনবে না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 कुरने बला जो जिज्ञेस जदि तक जिज्ञासा करें क्या ते सृष्टि कर তবে তারা অবশ্যই বলবে আল্লাহ সুর আজ জুখরুফ বাদি ওহু ইমিয় অমিনউটিহালয়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 অলিয় ইবু না ইহু মুহুম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 কে আর্তের আহ্বানে দেন যখন সে তাকে ডাকে এবং বিপদ আপদ দূর করেন এবং তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি করেন আল্লাহর সাথে অন্য কোন মাবদ আছে কি তোমরা উপদেশ অতি সামান্যই গ্রহণ করে থাকো সুরা আন্নামল আয়াত বাষট্টি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 দল হার কো কম কুম ইং কু তিন কবলি لَمِنَ মিনবী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 লিজালিন শুবু تَرَكَ খেলি দানুয় অ করবিনিসবর খেলোয়া تَرَكَ অ করব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 তা থেকে কম হোক বা বেশি হোক নির্ধারিত হারে সুরান তৎকালীন আরবে নারী শিশুর জন্মকে অনেকেই বেশ খারাপ চোখে দেখত তাদের কোনো সমাজে দাম ছিল না এর কারণ ছিল তারা কোনো যুদ্ধে অংশহন করত না বা অর্থ উপার্জন করত না কোরানে আল্লাহ তালা বলেছেন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 তু শ্রীফু বিষ অবিলি দি সুতুলু অহ্নু নজু কুকুম ও তুলফিস রিনহমা বপন আপনি বলুন এসো তোমাদের উপর তোমাদের রব যা হারাম করেছেন তা তিলত করি যে তোমরা তার সাথে কোনো কিছুকে শরিক করবে না এবং বাবা প্রতি ই করবে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 जन्म सब चा केल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 অপল কুম্বসিম ঔত শ্রীহ বিশয় হেু কুম হুম আচুমুহল ইফী মহুদূ দ স ইস তুম আল্লাহী মহুদূদ হালি মীমস্তি তিলক হুদুদু্লাহি ফল فَلَا দূহ উল ইক فَلَا মুিমূ পু مِنْ بَعْدُ হত কি হাজু জন্ম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 स्त्री के ताल देना बेपारोटे हासि छाटेषये विषय सरियस एटे सनेस देखार संख्या सर्वोच्च तीन ए सीमित कर एक अद्भुत नियम छिहार को स्वमी जदि तरह स्त्री के तरह मायर साथ स्त्री तल्क हो जित सिम्पलि जो तुम मायर मतलब स्त्री तालाक ইসলাম এই নিয়মতীয় বাতিল করেছে ইহি মহু ন উম মহ তুই ইন উম মহ তুহম ইহুম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 তখন মুসলিমদের সাথে কুরাইস্তের শান্তি চুক্তি চলছে মুসলিমদের সাথে রোমান সাম্রাজ্যের যুদ্ধের কিছুদিন আগের একটি ঘটনা রোমান সম্রাট হিরাক্লিয়াস আল্লাহ ও মুসলিমদের ব্যাপারে জানার জন্য আগ্রহী হলেন বেদুইন আরবরা রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে এটা রোমানরা কখনই আশাই করেনি যাই হোক আবু সুফিয়ানের কাছে হিরাক্লিয়াস রসুল্লাহ সাল্লা আলাইস্লাম সম্পর্কে অনেকগুলো প্রশ্ন করল সে উত্তরগুলো শুনে বুঝার চেষ্টা করল আল্লাহ রসুল সাল্লাম কি আসলেই আল্লাহর একজন রাসুল না একজন মিথ্যা নবী মজার বিষয় হচ্ছে প্রচণ্ড শত্রুতা আর বিদ্বেষ থাকা সত্ত্বেও আবু সুফিয়ান হিরাক্লিয়াসের প্রশ্নের উত্তরে একটি কথাও মিথ্যা বলেননি প্রতিপক্ষ হিসেবে আল্লাহ রসুল সাল্লাম আলাইস্লাম সম্পর্কে নেগেটিভ কথাবার্তা বলাই ছিল আবু সুফিয়ানের জন্য স্বাভাবিক কিন্তু একজন জাহিল কাফির হয়েও তিনি সেটা করেননি কেন कारण परवर्ती निज मुखे स्वीकार कर मुस्लिम होथ्य बदी अपबाद पाबाद भय ना करतम ठीक ही रसुल्ला सल्लाम सम्पर्तमें शत्रुर विपक्षे मिथ्या साधारण भाव खराब चो तब मानाई नये आल्ला रसुल्लासल्लम विपक्षे शत्रा मिथ्यारुदे सबधरण प्रोपाग्रसा चाली है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 रेईनड्स मीडिया प्रोजेक्ट समर्कते डट अथवाब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट फेसबुक डट कम स्लैश रईन ड्रवस मीडिया अथवा यूट्यूब चैनल डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट